আইনি দিক এই বিভাগে আমরা ইন্টারনেট পরিচালনার আইনি বিষয়গুলির উপর আলোকপাত করব তবে অন্যান্য অনেক বিভাগেও আইনি দিকগুলি স্পর্শ করা হয়েছে ইন্টারনেটের আইনি বিষয়গুলিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে আন্তর্জাতিক ইন্টারনেট পরিচালনাকারী আন্তর্জাতিক আইনগুলি কি কি ইন্টারনেটের সাথে সুনির্দিষ্টভাবে সম্পর্কিত নয় এমন আন্তর্জাতিক আইন কিভাবে ইন্টারনেটের ক্ষেত্রে প্রযোজ্য জাতীয় কোন ধরনের জাতীয় আইন ইন্টারনেটের ক্ষেত্রে প্রযোজ্য যদি কোর্সটি একটি নির্দিষ্ট অঞ্চল বা দেশের উপর কেন্দ্র করে হয় তাহলে সেই নির্দিষ্ট দেশগুলির বিদ্যমান এবং আসন্ন আইনগুলি পরীক্ষা করা যেতে পারে এই বিষয়ে ইন্টারনেটের ক্ষেত্রে প্রযোগ করা হচ্ছে এমন আইনের ধরনগুলি সম্পর্কে আলোচনাও অন্তর্ভুক্ত থাকতে পারে বহু এবং আন্তঃসীমান্ত এক্তিয়ার এক দেশের আইন অন্য দেশে কতটুকু প্রযোজ্য বিভিন্ন দেশের বিভিন্ন আইন রয়েছে এবং ইন্টারনেটের আইনি বিষয়গুলি প্রায়শই আন্তঃসীমান্ত এক্তিয়ারের সাথে সম্পর্কিত এই বিষয়টি কীভাবে সবচেয়ে ভালোভাবে বোঝা এবং সমাধান করা যেতে পারে